মানবতা সমাধান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 আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত দর্শক ভাই বোনেরা সুরাত থেকে আমরা নিয়মিত আলোচনা করছি আমাদের আলোচনার এখন আয়াত নম্বর হলো চার যেখানে আল্লাহ সুবাহ মা বন্ধের যাদের বিয়ে শী হচ্ছে তাদের মোহরের কথা তিনি বলেছেন দেখি আল্লাহ কি বলেন আল্লাহর আয়াত আমরা শুনে নেই এরপরে আমরা কন্টিনিউ করি আউজ বিল্লিমিনী রস্মিল্লহি রহমানি রহিম ও তুন্সদিহীন নিহ ফিংক ফল কোমাং ফকুলো ফকুলো হো হানি আমি আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে তাদের মহরানার পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও যদি তোমাদের স্ত্রীরা তোমাদেরকে কোন কিছু দেয় তাহলে সেটাকে তোমরা তৃপ্তি সহকারে খাবে আয়াত ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বড় সমানিত দর্শক ভাই বোনেরা সুরাতুল্লাহাবের আলোচনা আমরা যখন করেছিলাম तक महरान कैटागर महरानर विभिन्न महराना क्यों जरूरी कतोरी महराना ठीक है क्या दीबर्लोचना कर आलोचनारो अने डायमेंशन आुरतुल्ला हजबर मध्य आलोचना विस्तारित कर सम्भव हैलोचना दिए शुरू करब तब আমাদের সূচনা হবে একটা কুইক ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে তা না হলে আলোচনাটাকে পরিপূর্ণ করা যাবে না আমার ভাই বোনেরা এখানে সদুকত যেটা সদুক সদুকত সেদাক মাহার তুম বিভিন্ন অর্থে বলা হয়েছে কোরআনের মধ্যে যার মধ্য দিয়ে এটার উদ্দেশ্য হল মাহারটাকে উদ্দেশ্য করা হয়েছে ডাউরিটাকে উদ্দেশ্য করা হয়েছে এবং ডাউরি হল হাজবেন্ড পক্ষ থেকে বাধ্যতামূলক গিফট যেটা ওয়াইফকে দিতে হবে আর এ কথা আমরা বলেছিলাম আগে ওয়াইফের থেকে ওয়াইফের ফ্যামিলি থেকে কোনো ডাউরি নেওয়া কোন যৌতুক নেওয়া এটা গুনাহের কাজ কন্ডিশন করে নিলে অবশ্যই গুনাগার হবেন আর এই জন্য বলেছিলাম যারা পুরুষ তারা যৌতুক নিবেন না যৌতুক দিবেন না এমন ফ্যামিলি সঙ্গে আত্মীয়ত্ব করবেন না যারা যৌতুকের কৌতুক করে আপনি আপনার দামানকে জামাইকে যা খুশি দিয়ে দেন মেটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি দিবেন এটা ডিফারেন্ট গিফট হিসেবে কিন্তু কন্ডিশনাল চুক্তি করে টার্মস কন্ডিশন করে যারা যৌতুক নেয় তারা কাুষ তারা মূলত বিয়ে করে না স্ত্রী তারা বিয়ে করে বিয়ে বিয়ে করে করে গাড়িকে বাড়িকে সম্পদকে তারা মূলত নয়। এটা মালামাল আমাদের সমাজে যা ঘটে আরব সমাজের কোন কোনো দেশের উল্টা একটা এক্সট্রিম আছে যেটাও না যায় যেটা ঠিক নয় সে এক্সট্রিমটা কি মনে করেন সৌদি আরবে দেখেছি আনফর্চুনেটলি सऊदी आरोप कथा छाने कीस हजार रियालर स्त्री भाई के दी न गाड़ी एक मार्सिडीज ए रखम भावार स्त्री आत्मयन जरा आई विदे अपने মহরানার নামে গিফট এর নামে আপনার থেকে বেশি পয়সা নিয়ে ফেলে বাবাকে দিতে হবে ভাইকে দিতে হবে বোন দিতে হবে মাকে দিতে হবে অনুককে দিতে হবে করে এটাও হারাম, আবার ফ্যামিলির পক্ষ থেকে ডাউরি নেওয়াটা যৌতুক নেওয়াটা এটাও কিন্তু ইকুয়াল জাহেলিয়াদ একটা এফরাত এবং আর একটা তাফরিত এটা এইদিকের জাহেলিয়াদ জাহেলিয়াদ দুটোর কোনোটাই ঠিক নয় ইসলাম হলো এখানে অন্যরা যেন আমরা ইন্টারফেয়ার করে তাদের জীবনের মধ্যে যেন গন্ডগোল লাগায় না ফেলি এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের অ্যাটেনশনে নিয়ে আসতে চেয়েছিলাম দ্বিতীয় বিষয় হলো মহরানার পরিমাণ আমরা আগেই বলেছি স্বামীর অ্যাবিলিটি এবং স্ত্রীর স্টেটাস এই দুটোকে ব্যালেন্স করে তারপরে আপনার পয়েন্টে পরিমাণটা নির্ধারণ করতে হয় আমাদের সমাজে কোনো কোনো মানুষের মধ্যে শোনা যায় যে আমরা ফাতেমি মোহর দিয়ে বিয়ে করব এখন ফাতেমা রাজি আল্লাহ আনহার যখন বিয়ে হয়েছে তখন আলী রাধি আল্লাহ তহর যা অ্যাবিলিটি ছিল দেখা গেল যে আপনার জামার অ্যাবিলিটি হয়তো তার থেকে বেশি আছে কিন্তু এটা আপনি আপনার মেয়ের জন্য বেশি কেন না। অথবা আলী আপনার জামার অ্যাবিলিটি আরো কম তা আপনি জোর করে তার থেকে ফাতেমি মোহর কেন নিবেন এজন্য জন্য ফাতেমি মোহরটা এমন কোন সরিয়তি বিষয় নয় যে এটাকে আমরা বাধ্যতামূলক ফলো করতে হবে নৌ আলী রাজি আল্লাহ এবং যা ছিল এটাকে ফলো করেছেন এরকম এক্সাম্পল পাওয়া যায় না সেজন্য এটা আমাদের জন্য কোনো জরুরি বিষয় না আমাকে প্রায় টেলিভিশনে জিজ্ঞেস করে হুজুর বর্তমান জামানায় ফাতে মোহরের পরিমাণটা কত হয় তো একটু হিসেবে ষাট হাজার টাকার মধ্যে এরকম হয়ে যাবে এখন এই হিসাব অনেক মানুষের চায় আমি কেন ব্যাপার কি না আমার ছেলে বিয়ে দিব তো ফাতেমি মোহর আমরা দিব আমি বললাম যদি মেয়ের বিয়ে হয় তাইলে কি করবেন তখন আবার অনেকে এই করে কারণ সেলের বিয়ে যখন দিতে হবে তখন মহারানা নিজে দিতে হবে ঠিক না পক্ষে ঠকানোর জন্য কৌশল অবলম্বন করে কিন্তু নিজের মেয়ের যখন বিয়ে অন্যর পক্ষ থেকে মোহরানা নিবে তখন দশ হাজার পনেরো হাজার হাজার হাজার পাউন্ড তখন দেখা যায় দশ লাখ পাঁচ লাখ ৪০ লাখ এক কোটি টাকা তখন মোহরানা হাকায়। আপনি ফেয়ার হলেন না কিন্তু আমি এ কথা বলছি না যে বিয়ে হবে ফাতেমা বা করা যাবে না যদি যদি চান সেটা আপনি করতে পারেন। এখন দেখা গেছে যে আমরা হাজবেন্ড পক্ষ থেকে মেয়ের জন্য একটা নেকলেস কিনতে গিয়ে তার দাম সাতশো পাউন্ড হয়ে গেছে মহারানা থেকে দাম বেশি হয়ে গেছে তখন বললেন না তাইলে একটু বাড়ানো হোক এই আসলে তো মোহরানা একটা গিফটের বিষয় সেজন্য ভালো আইডিয়া হলো মহারানার ডিসকাশনের মধ্যে স্বামী এবং স্ত্রীর মতামত নেওয়াটা আপনারা খেয়াল করে দেখবেন নিশ্চয়ই স্বামী কবুল বলার আগে মেয়ের কিন্তু অনুমতি লাগে বিয়েতে রাজি আছো কিনা ঠিক অনুরূপ ভাবে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রেও যে মহরানা দিবে স্বামী এবং যে মহারানা নিবে স্ত্রী দুইজনের মতামত আমাদের নেওয়া উচিত যদি হ্যাঁ এই কথা তারা বলে যে না এই ব্যাপারে আমার কোন নাই আমার মুরব্বীরা হোয়াট এভার ডিসিশন দেইথ মুরব্বীদের হান্ড্রেড পার্সেন্ট এই হক আছে আমরা কি করিম করে বসি সেলের যে পরিমাণ তার উপরে আমরা চাপাই যায়। একজন ছেলেকে আপনি বিয়ে করার সাথে সাথে ঋণী বানায় ফেলেন অনেকে ক্রেডিট কার্ড থেকে পয়সা উঠে মোহরানা দায় বিয়েতে খরচ করে পরে সারা জীবনের জন্য ঋণই হয়ে যায় ওই যে গল্প আছে না একটা গণী মিয়া একজন কৃষক তাহার নিজের জমি নাই অন্য চাষ করে মিয়ার ছেলের গণিমিয়া ধুমধাম করিল তাহাতে অনেক ঋণ হইলো না আমরা ছোটবেলা এরকম পড়তাম এটা দেখেন মুরুক্ষের মতো কাজ যেন আমরা কেউ না করি মুরুক্ষের মতন কাজ করলে সারা জীবন আমরা কিন্তু পস্তাব সেজন্য যেটা করা উচিত ছেলেকে জিজ্ঞেস করা উচিত বাবা তোমার কি হইলে সুবিধা হয় কি পরিমাণ তুমি দিতে পারবা ছেলেও সিনসিয়ারলি বলা উচিত তার আছে আমার এই পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা আছে যতটুকু দেওয়ার মতো ক্ষমতা আছে এতটুক যখন ছেলে দিচ্ছে আমরা এটাকে একসেপ্ট করা উচিত এটাকে আমরা এলাও করা উচিত এর বেশি আমরা নেওয়া উচিত না তাতে ছেলেও খুশি থাকে আল্লাহও খুশি থাকে আর আল্লাহ খুশি থাকলে বিয়ের মধ্যে বরকত হয় সুন্দর হয় এই সৌন্দর্যটাকে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি ভাই বোনেরা আমাদের এই মহারানা সংক্রান্ত আরো অনেক আলোচনা আছে যে বাসর ঘরে কিনা স্ত্রীকে ফাঁকি দেওয়া যাবে কিনা এই ব্যাপারে কথা বলবো তবে বিরতির পরে আমাদের টাইম হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার স্ক্রিন আসসালাম আলাইকুম ওরক সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না समग्र जीवन के सफल कर सकाल सतट टी डायशन डिबेट डिबेट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 दायित्व दे देखुदार স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছে আমাদের এই কোরআন এক ডিসকাশনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে আল্লাহ রবাহিনের মাধ্যমে সেটা একটা ভিন্ন কথা কিন্তু এটা ফলো করতেই হবে এমন কোন বিষয় নয় এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আমাদের সমাজের মধ্যে মোহরানা নিয়ে নানান ধরনের গণ্ডগোল হয় বিশেষ করে বিয়ে শি ঠিক করতে গিয়ে মহারানার প্রসঙ্গ নিয়ে তখন এমন হয়ে যায় বিয়ে অনেক সময় ভেঙে যায় বিয়ে হওয়ার আগেই কথাবার্তা হতে গিয়েই বিয়ে ভেঙে যায় সেজন্য ভালো আইডিয়া হলো মহরানার ডিসকাশনের মধ্যে স্বামী এবং স্ত্রীর মতামত নেওয়াটা আপনারা খেয়াল করে দেখবেন নিশ্চয়ই স্বামী কবুল বলার আগে মেয়ের কিন্তু অনুমতি লাগে যে তুমি বিয়েতে রাজি আছো কিনা ঠিক অনুরূপভাবে ভাবে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রেও যে মহারানা দিবে স্বামী এবং যে মহারানা নিবে স্ত্রী দুইজনের মতামত আমাদের নেওয়া উচিত যদি হ্যাঁ এই কথা তারা বলে যে না এই ব্যাপারে হক আছে কিন্তু অনেক সময় আমরা কি করি সেলের উপরে জুলুম করে সেলের যে পরিমাণ ক্ষমতা নাই তার অনেক অনেক গুণ মোহরানা তার উপরে চাপাই দেই এটা সুন্নতের হয়ে যায় একজন আপনি বিয়ে করার সাথে সাথে ঋণী বানায় ফেলেন পরের সারা জীবনের জন্য ঋণী হয়ে যায় অন্যের জমি চাষ করে গণী মিয়ার ছেলের বিবাহে অনেক ধুমধাম করিল তাহাতে অনেক ঋণ হইলো ঋণ কোনদিন শোধ করিতে পারিল না এখন লোকে বলে গণি মিয়া মূরুখের মতো কাজ করিল আমরা ছোটবেলা এরকম পড়তাম এটা দেখেন মুরুখের মতো কাজ যেন আমরা কেউ না করি মূর্খের মতন কাজ করলে সারা জীবন আমরা কিন্তু তার যে আমার এই পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা আছে যতটুকু দেওয়ার মতো ক্ষমতা আছে এতটুক যখন ছেলে দিচ্ছে আমরা এটাকে একসেপ্ট করা উচিত এটাকে আমরা অ্যালাউ করা উচিত এর বেশি আমরা নেওয়া উচিত না তাতে ছেলে খুশি থাকে আল্লাহও খুশি থাকে আর আল্লাহ খুশি থাকলে বিয়ের মধ্যে বরকত হয় সুন্দর হয়। এই সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে ভাই বোনেরা সেজন্য আমরা সেলেমের মতামত মহরানের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট আবার এর সাথে সাথে আমাদের জন্য আর বিষয় এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ সুফত আয়ালা আয়াতের শেষ অংশে এটাকে বর্ণনা করছেন সে বিষয়টা কি স্ত্রীকে যেই মোহরানা দেওয়া হয়েছে এর কোনো অংশ স্বামী ভোগ করতে পারবে কি না পারবে কি পারবে না তার ফয়সালা তার ফতুয়া স্বয়ং আল্লাহ রব আলিন দিচ্ছেন স্ত্রী ইন্টেনশনালি নিজের সিদ্ধান্ত অনুযায়ী ভালো বুঝে যদি তোমার স্ত্রী তোমাকে কোনো অংশ দেয় তাহলে সেটা যখন আপনার কাছে ফেরত আসে তখন একটা হাদিয়া হয়ে যায় একটা গিফট হয়ে যায় আপনার জন্য তাকে আপনি মালিক বানায় দিয়েছেন আপনার দশ হাজার পাউন্ডের মোহরানা দশ লাখ টাকার মোহরানা এখন দশ লাখ টাকার মধ্যে আপনার স্ত্রী ওই সাথে সাথে কোন এক সময় আপনাকে বলল যে ঠিক আছে আমার দশ লাখ আমি আট লাখ রাখি বাকি দুই লাখ আপনি ফেরত নিয়ে যে কাজে আপনি ব্যবহার করার করেন কারণ করলে তো আমাদের সংসারেরই কাজে লাগবে অথবা এ কথা স্ত্রী বলল যে না আমার পুরো টাকাটাই আমি আমার সংসারে লাগায় দেই আমরা দুইজনের সংসার যেহেতু ছেলেমেয়ে হইলে তো আমাদেরই হবে স্ত্রীকে রাজে করানো হয় যে তুমি দিয়ে দাও আর না দিলে তাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয় তাকে বিভিন্ন ধরনের থ্রেটেন করা হয় অথবা ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয় ইমোশনালি আবেগ দেখানো হয় যে বিপদে পড়েছি নিজের স্বামী যখন মাফ করে দিই মা বোনের তো মন অন্তরটা একটু নরম এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না আল্লাহ আপনার খবর জানেন মাথায় কি আছে আল্লাহ জানে হয় না লুক আফটা করে বিয়ে জিনিসটা আপনার যেমন একজন পুরুষ হলে মহিলার সাথে মহিলা হলে পুরুষের সঙ্গে সম্পর্ক হবে সারা জীবন আপনি তার দায়িত্ব জীবনে তাকে ছেড়ে দিবেন না বেঈতি করবেন না তাকে আপনি লুকআপ্টার করবেন ফর হোল লাইফ মাই ব্রাদার তা হলো দায়িত্ব এই দায়িত্ব যখন আমরা বুঝি না তখন আমরা নিজেরাও মানুষকেও ঠগাই আর মানুষকে ঠগাইলে আল্লাহ আমাদেরকে ঠগাই দেয় মানুষকে কষ্ট দিলে আল্লাহ এমন কষ্ট দেয় কষ্ট পেয়ে বাপের নাম ভুলে যেতে হয় আমাদের। খুব ভালো করে খেয়াল রাখি যে মহিলারা তাদের অন্তরটা আল্লাহ নরম করে দিয়েছেন ওনাদের মনটা নরম কিছু বললেই দেখেন এই যে আমরা ফান্ড যখন করি পয়সা করে যখন উঠাই আমার এসেসমেন্ট হলো আমাদের ডারদের মধ্যে যারা দান করে তার মধ্যে প্রায় হলো আমাদের মা দিনের কথা বললেই আল্লাহর পয়সা দেয় আর আপনার থাকলেও আপনি দেন না মসজিদে যখন কালেকশন শুরু হয় তখন তার আগে আপনি কিভাবে মসজিদ থেকে বেরোয় আসা যায় সেই চেষ্টা করেন ওয়াজ মাহবিলে মোটামুটি আসে যখন কালেকশন হবে তার আগে কেমনি চলে যাওয়া যায় আর কালেকশন হইলেও আপনি দেন না আর পয়সা বেশি আছে এরা দেয় আরো কম হ্যাঁ এক্সেপশন তো অবশ্যই সবখানে আছে নো ডাউট আল্লাহ রবুল্লাহ আলমিন আমার মা কি করেছেন অন্তরটাকে নরম করে দিয়েছেন এই কোন মা কোনো বোন যদি নিজের সিদ্ধান্ত নিয়ে আপনাকে কোনো কিছু দেয় তাহলে কি তাহলে তুমি খুশি চিত্তে এটাকে খেতে পারবে হানি আমার এটা তোমার জন্য কোনো হারাম হবে না এটা তোমার জন্য ভোগ করাটা যা এলাউড কিন্তু ডিপেন্ড করে আপনার স্ত্রী আপনার ওয়াইফ কিভাবে আপনাকে দিয়েছে সেটা আপনি তার উপরে কোনো সময় প্রেসারাইজ করতে পারবেন না তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারবেন না তাকে আপনি জোর দিতে পারবেন না তাকে আপনি চাপের মধ্যে রেখে করতে পারবেন না সব কিছু নর্মাল আছে ওকে আছে আপনার স্ত্রী আপনাকে কিছু দিলো ইট দাস হালাল ফর ইউ আপনার জন্য মানে কি হোল ফ্যামিলির জন্য এটাই তো কারণ আপনি এবং আপনার স্ত্রী দুজনেই তো আপনারা লাইন ম্যানেজার আর আপনার স্ত্রী হল সেক্রেটারি এই আপনার স্ত্রী যদি আপনাকে কোনো এটা আপনার জন্য হালাল হয়ে যায়। আমরা দাদি নানিদের কাছে শুনতাম হানিয়া মারিয়া হলো নুন খাওয়ার দোয়া আসলে এরকম কোনো কথা না হাদিস এরকম কিছু বলা হয় না খাবার আগে যে নুন খাইতেও হবে এটাও তো জরুরি না আর যদি হ্যাঁ নুন খাইলে এটা ভালো হজমের জন্য ভালো আর যাদের ডায়াবেটিস হয় যাদের তো কাঁচা নুন খাওয়াও তো নিষেধা এখানে এসেছে ঠিক কিন্তু শেষ করার আগে আমি সামারাইজ করি সামারাইজ হলো এটা মহরটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে বাধ্যতামূলক গিফট আর যদি কোনো স্বামী স্ত্রীর ফ্যামিলির পক্ষ থেকে যদি সে ডাউরি নেয় যৌতুক নেয় এটা তার জন্য হারাম হবে কোনো বাবা অথবা ভাই অথবা মেয়ের কোনো গার্ডিয়ান যদি মেয়েকে বিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নেয় মহারানার চেয়েও সেটাও তার জন্য হারাম হবে আর কোনো স্ত্রী যদি খুশি হয়ে স্বামীকে মহারানার কোনো অংশ দেয় এটা তার জন্য খাওয়াটা জায়েজ হবে তবে তার উপরে জোরা করা যাবে না ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে না চাপের মধ্যে ফেলা যাবে না আমাদের পারিবারিক জীবন সুখে রাখার জন্য আল্লাহ আমাদেরকে এবং আল্লাহর যে আদেশ নির্দেশ জীবনকে আমরা সুন্দর করি আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটা পরিবারকে যেন সুন্দর করে দেন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ Oh <Sess> oh <Sess> <Sess> लकारार्प के सुरक्षित नाखते बनियोग ना बृद्धि करते क्योंकि जकत दीश्चय अपन सम्पद বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র প্লিস সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক জিবি তিন দুই তিন ওয়াই ডি ছয় চার এক শর্ট কোড BIC code, IBO, BZB, 22 रंग जीवन बहुबार उपभोग कर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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मींगा जान कत कार्यक्री भावे मोमिन बंदा लीजे क्ष के इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়